سبيل الدموع سبيل مريح تانا هدايا صحي كي تستريح والبوث الدعاء الغفية الصريح بخارر ما كتاب التفسير ايات البكار سي كنتم خيرا امت اخرجت للناس ইন আব্বাস রাজা আল্লাহালা থেকেও এই ব্যাখ্যা বর্ণিত হয়েছে অর্থ হল তোমরা লোকদের জন্য শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তোমাদের श्रेष्ठत मानुष्टर कल्याणकर हवाटा प्रकाश पाए कि तरह तुम्हारे युद्ध है युद्ध युद्ध मध्य मुखोमुखी जरा तुम्हारे संघर्षे आ किस निहत है किसु बंदी है और अपरापर লোকগুলো তোমাদের অধীনতা যখন আল্লাহর সাহায্য আসে আর বিজয় আসে লোকদেরকে দেখো যে দলে দলে ইসলামের ছায় আশ্রয় নিচ্ছে তো দলে দলে ইসলামের ছায় আশ্রয় নেওয়ার ব্যবস্থা হইল বিজয় চলে আসা তখন আমভাবে ইসলামের যে নিয়ামত এটা মানুষ লাভ করে নেয় এটা পেয়ে যায় আর এই বিজয় ছাড়া আমভাবে ইসলামের নিয়ামতটা মানুষ লাভ করে না করা হয় না এটা রসুল্লা ইসলাম মক্কায় তেরো বছর মেহনত করেছেন আমি ইসলাম কবুল করে নাই কেউ যে লোকগুলো মুসলমান হওয়ার তারাও মুসলমান হয় নাই যখন মক্কা বিজয় হয়েছে তখন দেখা গেছে শুধু মক্কাই না আশপাশ বিভিন্ন অঞ্চলের মানুষ নিজেরাই দলে দলে ইসলাম গ্রহণ করে রসুলের হাতে বায়াত হওয়ার জন্য চলে আসতেছে সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমা আইন রসুল্লা পরবর্তীতে সারা পৃথিবীর মধ্যে ইসলামের এই নিয়ামতটাকে আম করার জন্য এই বিজয় আনার জন্য আর এই কালিমাটাকে প্রতিষ্ঠা করতে হবে তরবারি দিয়ে স্পষ্ট বুখারির মধ্যে আসছে मानुष इला मानुष लाइल्ला सफलतार बाी ग्रहण कर जारी कित पर्त कतद क्या तो बोला आलोचना कर लाभ की लाभ ये एखो कियामत होया जाए হয়ে গেছে তাহলে এখনো লাইলাকে সেই বিশ প্রতিষ্ঠার সময়টা কি বাকি রয়ে গেছে না রয়ে যায় নাই রয়ে গেছে সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম রসুল সাল্লাস্লাম থেকে দিনকে শিখছেন দিনের ফাহাম তারা অর্জন করছেন তো দিনকে সারা পৃথিবীতে সরাই দেওয়ার জন্য দিনের নিয়ামতের দ্বারা সারা পৃথিবীকে অবগাহিত করার জন্য মানুষের জন্য এইভাবেই তোমরা কল্যাণ কর সাব্যস্ত তোমাদের খাইয়ারটা মানুষের জন্য তোমাদের কল্যাণকর হওয়াটাও এইভাবে সাব্যস্ত হয়েছে हो से श्रेष्ठ हिसाब से गण्य होता निर्भर कल्याण करस्र भीह भाव बता ইসলামের শিক্ষা কোনটা তুমি সশস্ত্র বের হো কাফেররা চায় যে তুমি নিরস্ত্রভাবে বের হো নিরস্ত্র হয়ে থাকো হাতিকুমতি হাতিকুম কাফেররা চায় যে তুমি গাফেল থাকো উদাসীন থাকো তোমার অস্ত্র শস্ত্র থেকে আর উপকারী বস্তু থেকে এই তোমার উপর এই অবস্থাটা কামনা করে কারা আল্লা শত্রুরা আল্লাহ থেকে দূরে সরানোর জন্য বদ্দিন বানানোর জন্য তাদেরকে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত করার জন্য চিরদিন কেতাল এবং যুদ্ধ চালা যাবে পথে হাঁটার কারণে যার বিরুদ্ধে কিতাল চলবে সে তো আতঙ্কগ্রস্ত হবেই সুতরাং সাহেব তোমাকে যদি আতঙ্কবাদী ডাকে সন্ত্রাসী ডাকে তাহলে এটা তোমার জন্য কি কোনো দোষের বিষয় আল্লা পথে তিরস্কার তার চেঁচামেচিতে তুমি তোমার উপকারী বস্তু ছেড়ে দিবে তার চূড়ান্ত চিকিৎসা যেটা দেওয়া হবে তার এবং তাদের এবং সবার সেটা তুমি ছেড়ে দিবে রুগীর চিল্লা চিল্লিতে ওরা তো চিল্লাইবে ওরা সন্ত্রাস বলবেই আর যেটাকে সন্ত্রাস বলতেছে ধারণের দ্বারা রাখবা। এর দ্বারা তার নিপাত হবে সে ধ্বংস হবে যেই বিষয় দ্বারা সে ধ্বংস হবে তার মূল উৎপাদিত হবে যেটা দিয়া সে শেষ হয়ে যাবে সেটার বিরুদ্ধে সে মুখেও বলবে না এখন তার বলার দ্বারা তুমি প্রভাবিত হইয়া তুমি তোমারটা ছেড়ে দিবে এটা কোন ধরনের মুসলমান এটা আল্লাহ বলছেন জানা তুমি সাইর না তার চেঁচামেচিতেও না তার অপপ্রচারেও না তার এই ধরনের অপবাদ প্রদানেও না সে অপাদ দেয় যে মুসলমান তো ইসলাম তো শান্তির ধর্ম আর ইসলাম শান্তির ধর্ম এটা ব্যাখ্যা তুমি ভালো বুঝো না রসুল ভালো বুঝেন সাহাবাইকার ভালো বোঝেন আল্লাহ ভালো বুঝেন আল্লা শত্রুর ব্যাখ্যায় না ইসলামের ব্যাখ্যায় রসুলের ব্যাখ্যায় সাহাবাইকরমের ব্যাখ্যায় আমাদের বিভ্রান্তি হলো যে শত্রুরের ব্যাখ্যায় ইসলামের শান্তি ধারে আমরা গ্রহণ করার চেষ্টা করতেছি আল্লাহর ব্যাখ্যায় না রসুলের ব্যাখ্যাই না আল্লাহ যে মলমার উপরের দ্বারা এইগুলোকে পরিচর্যা করার দ্বারা না এইগুলোকে যত্ন করে রেখে দেওয়ার দ্বারা না কি করার দ্বারা যারা মুসলমানদের মুখোমুখি অস্ত্রনিয়া দাঁড়া যাচ্ছে মুসলমান ইসলামের বিধানটাকে জয়যুক্ত করার জন্য সব দিনের উপর এটাকে বিজয়ী করার জন্য কি করার জন্য বিজয়ী করার জন্য তো উন্মতের মিশন এটা কি কি করা বিজয়ী করা নিহত গুলি হলো ক্যান্সার পচা অংশ এগুলি যদি আরো বেশি বাকি থাকতো সে নিজেরও ক্ষতি করতো পুরা ইসলামের মুসলমানদের পুরা পৃথিবীর মানবতার পুরা জন্তু জানুয়ারের সবকিছুর ক্ষতি করতো তারা তার নিজের ক্ষতি কিভাবে করতো যে আরো কিছুদিন বাড়িতে থাকলে সে আরো কুফুরি বেশি করে করতো জাহান নামে তো আরো বেশি দিন কুফুরি করে গেলে জাহার নামের শাস্তিটা আরো বেশি পাবে কিছুদিন আগে মারা গেল গেলো একটু কম কমলো এই হিসাবে সেও লাভবান হয়ে গেল আর তার এই দুর্গন্ধ থেকে মুক্ত হওয়ার কারণে যে লোকগুলো ইসলামের ছায় কিনতে পারলো কি পাবে প্রকাশ পাবে এইটাই বলছে এইভাবে যুদ্ধের মাধ্যমে তোমাদের দেশ কি হয়ে যায় বিজিত হয়ে যায় তোমাদের দখলে এসে যায় তোমাদের কি করো না এটা কখন গালি হওয়ার পরে নাগে আল্লাহ আনিল মধ্যে যখন তাদেরকে ক্ষমতাবান বান বানিয়ে দেই আমি তার আমরে মা আরুফ করে মুনকার। করে। এটা নাহিয়ানের জন্য অপরিহার্য হল ক্ষমতা এসে যাওয়া আমার বলা হয় নির্দেশ অর্ডার সরকারের পক্ষ থেকে সার্কুলার বিজ্ঞপ্তি তার পক্ষ থেকে কি নির্দেশ এটা কার পক্ষ থেকে আসে ফকিরের পক্ষ থেকে আহ্বানকারীর পক্ষ থেকে অর্ডার কার জন্য হয় যে উপরে থাকে তার পক্ষ থেকে আরজ তামানি আরো কত কিছু নাম থাক তাই না দু মাস আলাহ এইগুলো না ভিখারি যদি বলে যে আমারে দুইটা টাকা দাও শিগাই আমর না কি আমার কিন্তু বিজয় যখন হয়ে যায় তখন আরে ইসলামের দাওয়াত দিতে হয় না এমনি মুসলমান হয়ে যায় দলে দলে লাখে লাখে কুটিয়ে কুটি এমনি কি হয়ে যায় মুসলমান হয়ে যায় এটাই হলো ইসলাম এর আওতায় আনার আল্লাহর এই নিয়ামত মানুষদেরকে বিলায় দেওয়ার আল্লাহ করারতদিন স্বাভাবিক ইসলামের ভিতরে দলে দলে কি করে নাই আসেও নাই সে সময় গ্রহণ করেন মক্কার বছরে সে সময় হুকুমটা আল্লাপা কি করে নাই নাজেল করেননি মক্কার সময়ের মতো হয়ে গেছে গা এখন মুসলমানদের দুরবস্থা এখন আবার হালাল হয়ে যাবে অবকাশ কেয়ামত পর্যন্ত কি হয়ে গেছে এটা যে যত গরিবই হোক আর যত দুরবস্থা এই সুদ কি যাবে হারাম রয়ে যাবে বিষয়টা হারাম যেটা হয়ে গেছে নিষিদ্ধ যেটা হয়ে গেছে এটা চিরদিনের জন্য হয়ে গেছে যেটাকে ফরজ করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য এবং কেতালের ব্যাপারে বলা হয়েছে যেটা চিরদিনের জন্য কিছুর জন্য কারণ কাফের চিরদিনকে কেতাল করবে তার মোকাবেলায় বিজয় যখন এসে যাবে তখন দলে দলে তারা ইসলামের ভিতরে কি করবে প্রবেশ করবে এরপর একমতে সালাত আমরা স্বাভাবিকভাবে নামাজের দাওয়াত দিই তাই না আল্লাহ বলেন কুরানি কি বলছেন যে যখন তাদেরকে শক্তি তারা নামাজ কায়ম করবে এটার অবস্থাটা দেখেন প্রকাশ এখান একমত যে ইসলামী শাসন যদি কোথাও জারি থাকে সেই সমাজের মধ্যে কোনো বেনামাজি মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরার কোনো অধিকার নাই। ইসলামী শাসকের উপর কর্তব্য দায়িত্ব যে তাকে কমপক্ষে কী করে রাখবে বন্দি করে রাখবে যতক্ষণ পর্যন্ত খাটিত বা প্রমাণিত না হবে ততক্ষণ তাকে কী করা হবে না মুক্ত ছাড়া হবে না কেউ যদি সরকারের পক্ষ থেকে করা যদি নামাজের ব্যাপার এমন থাকে যে কেউই বেনামাজি থাকতেই পারবে না তখন কয়টা বেনামাজি থাকবে সমাজে কয়টা বেনামাজি থাকবে থাকবে প্রকাশ করবে দম্বের সাথে বেনামাজি আবার বক্তৃতা দিয়ে ফিরবে আর দিচ্ছে স্পষ্ট আসছে শাসক তার বিরুদ্ধে তোমরা যাইও না যতক্ষণ যত কুফরে বাবা এর মধ্যে লিপ্ত না হয় অন্য হাশের মধ্যে ব্যাখ্যা দেওয়া দেওয়া সে যদি নামাজ প্রতিষ্ঠা করা সাইরা দেশে লিপ্ত হয়ে গেছে এটাই শাসকের জন্য কুফরে বাবা আর এখন তারা শুধু এই নামাজ প্রতিষ্ঠা করাটাকেই ছাড়ছে দেখ আমি যেটা বলতেছিলাম যে ব্যাপক হারে সবাইকে নামাজি বানিয়ে ফেলার ব্যবস্থাটা কি ক্ষমতাটা কি করা প্রতিষ্ঠিত করে ফেলা ইসলামী বিধানটা প্রতিষ্ঠিত করার জন্য শক্তির মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে এটাকে ফিরাইতে হইলে শক্তি ছাড়াই ফিরাই ফেলতে পারবেন না শক্তির প্রয়োজন আছে শক্তির প্রয়োজন সেটা পারবে না দুনিয়া দারুল আসবাব এখানে সব এই যেটা এটাকে অবলম্বন করা যেটা অবলম্বন করা অর্জন করা কোথাও যদি শক্তি অর্জনের কোন সুযোগ নাই সেই জায়গা থেকে হিজরত করে চলে যাওয়া ফরজ হাদিস দিছে জাহাজের সাথে যে জাহাজের করে এখন সবার দায়িত্ব গার্ড হোক দায়িত্বের মালিক পক্ষ হোক জাহাজের সাধারণ যাত্রী হোক জাহাজের হোক, জাহাজের কি হোক পানি সেচ হোক। সবার জারজার কাজ বাদ দিয়ে এখন ফরজিল কি করা ছিদ্র বন্ধ করা এটারে যদি বন্ধ না করা হয় সবাই ডুবে মরবে এখন এইটারে বন্ধ করার কি নাই কোনো সুযোগ নাই এই চাষটা করার এখানে অবকাশ নাই সুযোগ নাই তাহলে এই জাহাজ ছেড়ে দিয়ে সে কি করবে চলে যাবে এখানে মাল সামান ভরবে এখানে এসে কিছু কি করবে সাজাবে এই অবকাশ আর নেই হিজরত করা এটা কি হয়ে যায় তখন খরচ হয়ে যায় ফোকা হে কেরা মেরো মশালা এমনই যে তখন কি হয়ে যায় আর এই হিজরত কেমন পর্যন্ত এটা চালু থাকবে আসলে সবাইকে নামাজি বানিয়ে ফেলার ব্যবস্থা এটাই সারা পৃথিবীর মুসলমানদেরকে ইসলামের নিয়ামত দেওয়ানোর ব্যবস্থাও কি প্রতিষ্ঠিত হয়ে এই জন্য কোরআন করিম আল্লাহ পাক বলছেন যে দফা যদি না থাকে তাহলে মসজিদ যেখানে আল্লাপাক এর বেশি বেশি নাম নেওয়া হয় এটাও কি করে দেওয়া হবে দশায়া দেওয়া হবে দফা কি দিয়ে হবে শক্তির মাধ্যমে না কির মাধ্যমে শক্তির মাধ্যমে হবে মাই আল্লাহ পাক বলে দিয়েছেন হ্যাঁ দফা হবে আল্লাহ পাক যে সাহায্য করবে আল্লাহ তাল্লা তাকে কি করবেন সাহায্য করবে দফাটা তো হবে কার সাহায্যে আল্লাহর সাহায্যে আল্লাহ সাহায্য ছাড়া কোনো দফা হবে আল্লাহ সাহায্য কারণ ওদের শক্তি বেশি না আল্লাহর সাহায্য যদি আমার সাথে না থাকে তাহলে আমি ওদেরকে প্রতিহত করবো কিভাবে আল্লাহর সাহায্য আমার সাথে আসবে কিভাবে প্রচন্ড যুদ্ধ শক্তি আমি রাখছি অনেক উপকারিতা এর মধ্যে আছে। আল্লাহ পরীক্ষা করে যে কে আল্লাহ এবং না দেখে কি করে সাহায্য করে লোহা নাজেল করেছেন আল্লাহ সাহায্য করার জন্য আর রমিও দিয়া রমি মানে কি নিক্ষেপ সেই সময় ছিল তীর নিক্ষেপ তীর অনেক দূর থেকে নিক্ষেপ করে সেই সময় তিন ধরনের অস্ত্র ছিল তীর বর্ষা তারপরে কি তরবারি তরকারি খুব কাজ থেকে বর্ষা আর দূর থেকে তীর আরো দূর থেকে সবচেয়ে বেশি দূর থেকে নিক্ষেপ করা যায় কি তীরের ব্যাপারে গুরুত্ব বেশি। যত দূর থেকে নিক্ষেপের শক্তিশালী হবে বর্তমান এই হিসাবে নির্ভর পাকিস্তান আর ভারত কি করে কে কতটুকু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কি করতে পারে বানাইতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা না যে যতটুকু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাইতে পারে সে ততটুকু বেশি শক্তিশালী হয়ে গেল আল্লা রুম আসলে যে এই শক্তিটা কি করো তোমরা অর্জন করো আর এই শক্তির মাধ্যমে ফিতনাটা শেষ হবে আর দিন পরিপূর্ণ কি হবে আল্লাহর জন্য হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে जहरिबर सहा जहरिबी से अस्त्र कर सत्यु खबर ना खे जो क्या मारा जाए गुनागर होना गुनागर हो সে আত্মহত্যাকারী হিসাবে কি হবে গণ্য হবে ঠিক অস্ত্রের মাধ্যমে শক্তিরা কে আল্লাহ অনর্থক বানান নাই যারা বলে যে অনর্থক বানাইছে এটার নাই ভুল বলতেছে আল্লাপ বলতেছে অনর্থক বানায় নাই শুধু অনর্থক বানায় না এতটুকুই না আল্লাহ তাল্লাহ বানাইছে এটাকে কাজের জন্য এবং এটা দিয়ে কি কাজ করতে হবে আর নির্দেশও করছেন আল্লাহ তাল্লাহ দিয়ে দিয়েছেন এবং এই নির্দেশ অনুযায়ী রসুল আমল করেছেন না করেন করবো শুক্রবারে আসার পরে দোয়া করবো দোয়া কবুলের সময় আর তোমরা তো তিরিশ হাজার আসো তিরিশ দোয়া করবো আমরা তিরিশ হাজার করে শুরু করে দিয়েছেন এটা আমরা হইলে তো এই বুদ্ধি দিলাম হয়তো কাজ করেন দোয়া দোয়া করেন সব হবে তাই হাওয়া বানু এমন ধরনের কি খেয়াল খুশির ইয়া বানায় নাই প্রকৃত একটা বাস্তব ফিত্রি এবং সৃষ্টির সাথে সামঞ্জস্যশীর একটা কি বানাইছেন ধর্ম বানাইছেন আজগুবি কোন জিনিস এখানে সব জিনিসগুলি কি যথাসাধ্য অর্জন করলেই তুমি বিজয়ের গ্যারান্টি আছে তোমার ওর সম তোমার কি করতে হবে না হইতে হবে না যথাসাধ্য অর্জন করবা এরপরে ভরসা উপর উপর আল্লাহর উপর কারণ আল্লাহ তালা শাস্তি দিবেন কে দিবেন আল্লাহ তুমি না। তুমি কি করবা তুমি হাত বাড়াইবা এই তোমার হাতটাই আল্লাহর হাত তোমার হাতটাই কার হাত আল্লাহর হাত আল্লাহ যে হাত দিয়ে শাস্তি রাতে সেই হাতটা কার হাত তার হাত হলাম আমি এই হাত বাড়ানোটা আমাদের প্রয়োজন এখন আল্লাহ পাক সাহায্য করার জন্য আগেও সাহায্য করেছেন পরেও কি করবেন দাজজালের মোকাবিলা আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন তার প্রভাব তার প্রতাপ তার শক্তি কি অপরিসীম হবে তাই না এরপরেও তো তার মোকাবেলায় বিজয় হবে কেন মুসলমানরা মাহ ইসলামের বাহিনী বিজয় হবে না আল্লাহ আল্লাপ বিজয় দিবেন হ্যাঁ আল্লাহর পথে গিয়া যদি সাময়িক তোমার উপর বিপদাবাদ আসে চূড়ান্ত বিজয় তো তোমারই কিন্তু সাময়িক যদি বিপদাবাদ আসে এটা তোমার জন্য কোন ব্যর্থতা নেই তুমি যা আল্লাহর পথে বের হয়ে গেছো যখন তুমি বের হয়ে গেছো এরপরে তুমি টেনশন মুক্ত فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ تُمِن نِهَطَهُ وَجَيْهُ وَفَسَوْفَ نُؤْتِيهِ عجرًا عظيمًا تُمَ در دونو زن ال جنة عجر عظيمًا دونو زن ال جنة عجر عظيمًا فَيَغْلِبْ اَوْ يُقْتَلْ فَسَوْفَ نُؤْتِيهِ عجرًا عظيمًا وَمَنْ يُحَاجْرِ فِي سَبِيلِ اللَّهِ ثم সে হিজরত করেছে আল্লাহর রাস্তায় অতপর তার মৃত্যু এসে গেছে বাস তার উজরত পারিশ্রমিক পুরস্কার আল্লাহ জিম্মাই চলে এসেছে শেষ তার টেনশন নাই সে মৃত্যুবরণ করো কাফের রাগাতে নিহত হোক নিজের তরবারের আগাতে নিজে হোক নিজে বিস্ফোরণের আগাতে নিহত হয়ে যাক অথবা কি হোক সে কে মর্যাদা শাহতের মর্যাদ এই শ আর আর তার গলা কেটে ফেলা শহীদের মধ্যে বড় কোনো ব্যবধান নেই ফুজালী স্বামের যুদ্ধের মধ্যে তার দুই সাথী একজন শহীদ হয়ে গেছেন আরেকজন মৃত্যু বরণ করেছেন উনি মৃত কবরের পাশে কোনো পার্থক্য বুঝি না কে বলতেছেন সাহাবি কারণ উভয় কোন পথে ছিলেন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন একজনকে আল্লাহ শহীদ মানে কাফের আঘাতে বাহ্যিক শহীদ হিসেবে গ্রহণ করেছেন আরেকজন বাহ্যিক শহীদ হিসেবে কেনা নেই গ্রহণ ব্যাস কম আছে আল্লাহর জন্য আমি নিজেকে ছেড়ে দিলাম এবং নিহত হয় এই হালতে নিজের কাছে না তাকে বন্দি হিসাবে গ্রহণ করবেন না রিমান্ডে রেখে তাকে গ্রহণ করবেন না তাকে এইভাবে স্বাধীন সেরে রেখে গ্রহণ করবেন সেটা কার আল্লাহর ও আমার সব মহামলা কার সুপর্দ কার কাছে সমর্পিত আল্লাহর কাছে এখন কিভাবে নিবে আমি জানি না আমাকে না মক্কা বিজয়ের পরে যাব সেটা আমার কি নাই জানা নাই আমার প্রয়োজনও নাই জানার প্রয়োজন আছে বরং মক্কা বিজয়ের আগে যেহাদের কাজে শরিক হওয়া সেখানে মাল খরচ করাটা এটা খুব উৎসাহের বিষয় ছিল খুব বড় সফলতার বিষয় ছিল জাহিরিভাবে আর মক্কা বিজয়ের পরে এক এক অভিযানে এক একটা দেশ দখল হয়ে যায় এক একটা শহর দখল হয়ে যায় গণিমতের মালের স্তূপ পড়ে যায় সেই সময় বেশি উৎসাহের বিষয় হয়ে গেছে না কোরআনিকিমা আল্লাহ রব আলামিন বলেছেন যে মক্কা বিজয়ের আগে এবং পরে যারা যুদ্ধ এবং মাল খরচ করেছে এই দুই গ্রুপ সমান না আগেরওয়ালা দের মর্যাদা পরের চে কি অনেক অনেক বেশি আজম দরজা অনেক অনেক বেশি ফল কি টেনশন কি না হলো এটা আল্লাহর হুকুমের উপর উঠে আসলাম কি আসলাম না তত বড় কি হবে মর্যাদাবান হবে আল্লা আসলে পুরো পৃথিবীর মধ্যে এখন ইসলাম কি হয়ে আছে মাঘলু হয়ে আছে মাঘলুবি মালুবিয়তের সাথে দিনকে পালন করার জন্য রসুলকে পাঠানো হয়নি কি করার জন্য পাঠানুম আং তুমা বিহীমেম এই জন্য তোমার হা ইসনাদে আহমদের রাবাদা মুসনাদে রাবাদ এবং সহি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে লাহ তারা গ্রহণ করার আগ পর্যন্ত কি নির্দেশ দেওয়া হয়েছে ইতালের নির্দেশ দেওয়া হয়েছে এখন লাল গ্রহণ হয়ে গেছে সেই বিষয়গুলি তো আছে পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমান হয়ে আসে না উদ্ধারের জন্য অন্য কোন ব্যবস্থা দিয়া অন্য কোন ব্যবস্থা দিয়ে কি করার নেই তার অন্য অন্য ব্যবস্থা গুলি গ্রহণ করতে পারতেন না পারতেন এখন যখন মুসলমান আক্রান্ত হয়ে গেছে তখন ফর্জে আইন হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আক্রমণটা কিনা হবে প্রতিহত मध्य जड़ित तीन सहबी रसबाई तबुके ना गए रेसिल तरफ भूमिका पालन कर पालन তাদের ভূমিকা পালন করা হবে তাদের সেই অবস্থানটা সেই অবস্থানটাকে আখ্যায়িত হয়েছে এই গুনা যে আমলের মধ্যে এসে থাকুক এটা রাম্বুন এবং সইয়া একজনের মেয়েকে মস্তানরা ধরে নিয়ে যাচ্ছে তাকে অপমান করবে অপদস্থ করবে তার ইজ্জত নষ্ট করবে এখন কি সেনা যাবে কুকুরের জন্য আসবে আক্রমণ করার জন্য হিরাকলা বাদশা তখন রসুল কি করছে মগুর নিয়ে ওইদিকে তাড়ায় গেছে ওইদিকে আগে গেছে না দোয়াশু ঘিরে দিছেন না কাউকে রাইখে গেছেন হ্যাঁ চর্চা কে করবো এমন কোন ধরনের ছিল না সবাই চলে যেতে হয়েছে সবাই চলে যেতে হয়েছে সবাইকে নিয়ে গেছে ভুল করছেন রসুল করেন তো কুকুরের জন্য প্রযোজ্য কি ডাবে না এখন কুকুরের জন্য চিকিৎসাটা কি তাবিজার তাবিজ দেখি এখন মুগুর এটাই চিকিৎসা এবং ইসলামের শিক্ষা এটাই ইসলাম এই নির্দেশে দেয় রসল কুকুরের কাছে পরাজিত হইয়া বৈশা বৈশাখ নিজের আমল গুলি করে গেলাম এই জন্য পাঠাইছে গালবাই জন্য পাঠাইছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য পাঠাইছে হাই হিসাবে তাদের সাথে যুদ্ধ করে ওদেরকে প্রদানত করিয়া ইসলামের বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য কি করা হয়েছে আমাদেরকে পাঠানো হয়েছে এটাই এটাই বলা হয়েছে যখন প্রশংসা করা হয় তখন ইদামুদিহাল রব্বু আজ্লাহুল আল্লাহ গুসা হয়ে যান থাকে যে আমার শত্রুকে তুই আমার বন্ধু হইয়া প্রশংসা করতেছ আল্লাহর শত্রুরে আল্লাহর সবকিছু বক করার প্রশংসা করা এটার অবকাশ আছে তোর নিজের একটু সামান্য একটু সুবিধার জন্য সামান্য তার একটু না জানি ক্ষতি হয়ে যায় এটার জন্য তার প্রশংসা করতেছ তুই তার কাছে অধীনতা স্বীকার করতেছ অথচ সে আমার শত্রু তার প্রতি তোর ঘৃণা নাই তার প্রতি তোর বিদ্বেষ নাই তার প্রতি হাতল ধরছে তাগুত্রেও মানে আল্লাহারে মানে এই মানে আল্লাহর কাছে কোন দাম নেই মানে কি শিরিক অবস্থায় সিড়ি কের সাথে আল্লা মানার এর কোন মূল্য নেই আল্লাহর কাছে এখন এর তাগত যেহেতু শক্তিশালী তার সাথে সংঘর্ষ কি হবে সংঘর্ষে আল্লাহ কিছু মানুষ আছে আল্লাহ পাকেরত করে গাই করে না কার করে এবাদত করে আবাদত করে না মন না এবারত করে এবং আল্লাহ পাখের করে কিন্তু আল্লাহ হারফিন কিছু বিষয়ের মধ্যে সে কিছু বিষয় বলতে যদি দেখে আর যদি দেখে পরীক্ষা ধ্বংস আখরা তো ধ্বংসে করা এটা ইজ্জত হইলো দুনিয়ার কোন সফলতা কিন্তু এর এই বেদ জুতির অনুভূতি দেওয়া নাই তো আমরা তো খাবার দেয় আমরা তো হাদিয়া দেয় আমাকে তো তোয়াজ করে আমাকে তো মসজিদে করতে আমাকেই দেয় আল্লাহ শত্রুর দম্ব আল্লাহ শত্রুর গৌরবের সাথে চলাটা তার কাছে কোন কষ্টকর মনে হয় না অনুভূতি নষ্ট হয়ে যায় সেই বিজয়টা এটা হলো কাম্য তো সে বিজয়টা আসবে কোন পথে শক্তির পথ ছাড়া সেইটারই চর্চা ইতাম যে বড় জমাতের অনুসরণ করো তো মুসলমানদের মধ্যে বড় জমাত কি বেনামাজিরের না নামাজিরের তাহলে তো আপনার বেনামাজি হওয়া জরুরি নামাজির মধ্যে জাহেল গাই আলম না আলম দিকে রে ধরো সবাই মিলে বেনামাজে ধরতে গেছে জাহাল রে ধরতে গেছে না আল্লাহ আগে মিল আল্লাহ আল্লাহ তারা জমাত না তারা জাহান্নামী আকাবাহমুল্লাহ ফিন্নার সবটির আল্লাহ জাহান্ন ধরতে হইবি সবাই কি সবাই মিল্লা কুন ধারে আল্লাহ রশি জামিয়া। মর্যাদাই বড় যেটা হকের উপর আছে আল্লাহর হুকুমের উপর আছে সেটা এর সংখ্যা কি হইতে পারে কমও হইতে পারে আর কমই হবে যদি সংখ্যা সাথে কিনা থাকে হক না থাকে আল্লাহর হুকুম না থাকে কোরআন সুন্না না থাকে শুধু সংখ্যা দলিল না কিতালের বিষয়টা অনেকে করে না আলিমদের মধ্যে আল্লাহের চাহিদা অনুযায়ী তার জীবনটা আছে কাফের চাহিদা অনুযায়ী তার জীবনটা নাই এটা বলা হবে কি বলা হবে যে সে উদাসীনই আছে কাফের চাই উদাসীন থাকতে সেই উদাসীনটাই কি আছে আল্লাহর হুকুম অনুযায়ী নাই এটাই বলতে হবে শব্দ দিয়া ফুলের মধ্যে আমার সাকাশিয়া বলছেন হক জমাত যেটার ব্যাপারে আমরা সচরাচর বলি একটা জমাত হকের উপর থাকবে একটা জামাত হকের উপর থাকবে সেটা কোনটা আলোচিত সেটা কোনটা কোনটা ইসলামের যত কিছু কি করে দিত ধ্বংস করে দিত কোনটা নেই তারা কি করতো না হাত তা আমিল্লা তহম তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ তাদের ধর্ম কি অনুসরণ না করবা তোমাদের দিন বলতে যা আছে সব কিছুর উপর তারা বোমা মারবে পারলে তোমাদের উপর আক্রমণ করবো সুতরাং যারা মুখোমুখি অবস্থানে আছে সব কিছুর হেফাজত তাদের দ্বারা হইতেছে না তাদের দ্বারা হইতেছে না সুতরাং যাদের দ্বারা সবকিছুর হেফাজত হতেছে সবকিছুর সব গুলি তারা পাইতেছে না পাইতেছে না পাইতেছে যে পরিমানি করতেছে কিন্তু সারা পৃথিবীর শাইখুলি চালু রাখতেছে কে এই এক ব্যক্তি এবং এর সাথে যারা সহযোগিতা আছে প্রত্যেকে আল্লাহ তালা কৃপণ্না যে শুধু তারাই দিব তার সাথে অন্য দিবো না সব নে কামলের সব নেয় মাঠে উঠবে আমরা সেই দলের অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য একটা সহজ বাকি বাহ্যিক ভাবে একটু কঠিন হয়ে যাবে একটু মালামত আসবে একটু বিপদ আসবে একটু হিজরতের প্রয়োজন পড়বে হিজরত সারা কি হয় না জেহাদ হয় না একটু হিজরতের কি হিজরত জাগা দিতে পারলে তো ভালো আর যদি যা যা স্বপ্ন একটা মসজিদের খতিব হবো একটা ভালো আজি হব একটা কি হব। সুন্দর জীবনের অধিকারী একটা সুন্দরী বইয়ের কি হব মালিক হব। এই যা যা যা পরিকল্পনা করে থুয়ে দিছি এই পরিকল্পনা সবগুলির পাবের নিচে মারায়া ফেলতে একটা কিছু মানে আমি আল্লাহর জন্য সবাই করে দিলাম কিছুই হবো না আমি শুধু আল্লাহটা যে করতে পারবে তার দ্বারা ইনশালের মাঠে উঠতেছে বিজয় নিয়ে এসে উঠতেছে যদিও বাহ্যিকভাবে দেখতে দেখা যাইতে পারে যে হুসাইন রাজি আল্লাহ মতো জাহিরি ভাবে সফলতা কি করে নাই পাই নাই সৈয়দ আহমদ সৈয়দ রহমতাল মতো জাহেরি ভাবে রাষ্ট্র তার হাতে আসে নাই কিন্তু চূড়ান্ত ভাবে হাসারের মাঠে উঠবে কিনিয়া সে বিজয় নিয়ে সেখানে সর্দারে নিয়ে নেতৃত্ব নিয়ে উঠবে এটা সম্ভব না এটার জন্য বিশাল বড় একটা মনের প্রয়োজন দুনিয়ার এই সংকীর্ণতাটা যে সারতে পারে কারণ এখানে হতিবি সুতটা যাওয়া এখানে সাইখলা দিজগিরি সুট্টা যাওয়া কারণ আমার সমাজে আমার ব্যাপারে এই আশাগুলা থিয়ে দিচ্ছে কবলা হা নদের ব্যাপারে তার সমাজে কথা বলছিল যে আগে তো তোমারে নিয়ে অনেক আসা ভরসা করেছিলাম যে আমাদের সমাজের চেহারা উজ্জ্বল করবা তুমি আমাদের দেশের সুনাম বই আনবা আর তুমি আজকে জঙ্গি হয়ে হয়ে না। গেলনা সলা কেমন আসছে আয়াতের মধ্যে এখন তোমার পড়াইলাম আর এই তোমার পড়া নিয়ে তোমার এই বানাইলো तिरस्कार गत गलिखे आसब आल्लाक जेहर कथा बोले मालामत कथा उल्लेख करें तो पट्टा किर पर्थ নিজেদের পক্ষ থেকে পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বংশের পক্ষ থেকে ফতু হতমা যদি এই সমস্ত আমাল এই সমস্ত সুবিধা এই সমস্ত চিন্তা ভাবনা এইগুলির কারণে যে থেকে তোমার ফিরে থাকুন লাগে হয় নাই আর আল্লাহর তুমি থাকো এই আল্লাহ আল্লাহাকেন না কমল ফাঁসি খুব আল্লাপাক হেদায়াত দিবেন না এখন আল্লাহ পাক হেদায়ত না দিলে কোথায় কোথায় ঘুরে গিয়া হেদায়াত এবং সুবিধা করে ফেলতে পারবো আমরা খুব ভালোই জানা আছে এই জন্য কোনটা প্রয়োজন আল্লাপাকের হেদায়াতটা প্রয়োজন তো আমাদের কপালের মধ্যে লাকি দিয়া কাজটা চালানো হইতেছে না হইতেছে না কিছু আল্লাহর বন্দারা চালাইতেছে না চালাইতেছে না তো তারা যদি এত বড় বিশাল বড় অকল্পনীয় শক্তির মোকাবেলায় দাঁড়ায় থাকতে পারে শুধু দাঁড়াই আসে না ধীরে ধীরে এখন যদি এই গাছের কলম নিয়ে কে লাগায় তার জন্য আর এত দিন চেষ্টা করতে হয় না অল্প সময়ের ভিতরেই ফল দেওয়া শুরু করে দেয় আফগানিস্তানে তো শুরু হয়েছে এই গাছের চর্চা শুরু হয়ে গেছে মায়ের খায় না দিতেছে এই উনানব্বই থেকে উনআশি থেকে নিয়ে মুসলমান মায়ের দেওয়া শোধ দিতে দ্বিতীয় দেখা যায় কাফারি মায়ের খাই বেশি মুসলমান মায়ের খাই কম শুধু আফগানিস্তানের মধ্যে মুসলমান শহীদ মাত্র পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন মাসে আর উরাম সাধারণ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জনসই দিতেছে রাস্তাটা এইখানে কিছু লোক সরাসরি জান্নাতের ঢিকা যাইব এই রাস্তাটা সরাসরি কানেকশন কোন পর্যন্ত জান্নাত পর্যন্ত কিছু লোক ডেলি ডেলি কি যাইতে থাকে জান্নাতে যাইতে থাকে আর কিছু রাস্তার মানে আলমে কি সহ দুনিয়া সহ আলমে আখেরাত সহ একসাথে এটার সাথে এই নেটের সাথে কানেকশন হওয়া তো ওই নেটের সাথে কানেকশন হয়ে যাওয়া ওখানে এটা কোনো কথা না আমাদের জন্য কি আছে সংযুক্ত হওয়ার কি আছে সম্ভাবনা আছে না আমি মরে গেছি না আমি মুসলমান না আল্লাহর খেতাব দা কারোর মুসলমানের উপর মুকাল্লাফের উপর আলহামদুলিল্লাহ আমরা মুকাল্লাফ আল্লাহর খেতাবের কি মানে পাত্র তো এইটাই আমাদের জন্য বিশাল একটা নিয়ম এটা সুক্রিয়া আদায় করা উচিত এখন এটার সাথে সংযুক্ত হওয়া এবং সংযুক্ত আমরা যদি এই কলমটা চর্চা করি দেখেন আফগানিস্তানে চারাটা গাছ পর্যন্ত হয়েছে ফল দেওয়ার সুখে দিয়েছে এখান থেকে ডাল নিয়া ইরাকের মধ্যে লাগাই দেওয়া হয়েছে ইরাকে গাছ ফল দেওয়ার সুখের আছে বিশাল অঞ্চল প্রকাশ্য অঞ্চল নিয়ে তারা বিদ্যমান আছে না ইয়া মানে এই চারা লাগানো হয়নি এই ডাল লাগানো হয়নি সুমালিয়াতে এই ডাল লাগানো হয় হয়নি সিরিয়াতে ডাল লাগানো হয়েছে না আচ্ছা ইরাকে কোনো পাহাড় পর্বতের মধ্যে কাজগুলি চলতেছে আমাদেরকে আসলে এইগুলি কাফের মোশাকার বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করা কোন এই পরিবেশে হবে না এই সময় হবে না এত বড় শক্তির মোকাবেলায় হবে না এইগুলি ওরা কোন রকম চায় যে কোনো কোনোভাবে আমাদেরকে ভয় পাওয়াইয়া দিয়া কাজ থেকে নিবৃত রাখতে এটাই তাদের সফলতা ইন্নামা দা আলিক মোশেতন ইউফু আউ লিয়া আহু এটা হলো শয়তান তার বন্ধুরা কি দেখায় ভয় দেখায় ফালা তাক আহু ভয় তোমরা তাদেরকে পাইও না তুই কেহ ভয় পায় গেলে সে বন্ধ হয়ে গেল হ্যাঁ কার কথাটা শুনছে এখন যে যেই পরিমাণ ভয় পাইতেছে সেই পরিমান শয়তানের বন্ধু হয়ে শানের কথা শুনতেছে আর ইমান কথা হলো আল্লাহিনা জামাউল ফুম জাদাহুম ইমানা তাদের ইমান আরো হয় বারে বরং আঘাত পাউনের পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে আরো আরো বেশি অনেকে আহত অসুস্থ দুর্বল এই লোকগুলি রেখেছে আবার যুদ্ধে চলো হামরা আসাদের মধ্যে যেগুলি তোমাদের উপর হয়ে গেছে এদের সাথে ঠিক আছে চলেন হামরাউল আসাদ পর্যন্ত গেছে আল্লাহ পাকে এদের রায় করে দিছি কই আঘাত পৌঁছার পরেও তারা আল্লাহ বাংলার চলে ডাকে কি দিছে সারা দিছে বিপদের কারণে পিছায় যাবে না বিপদ আসলে তারা পিছায় না তারা সাহস হারায় নাই দুর্বলতাও দেখায় আবার নথিও স্বীকার করে নাই সামনে নথি স্বীকার করে নাই যায় না গেছে আল্লাহর হুকুমের উপর আছে আল্লাহকেই শুধু মানে আল্লাহ সাথে আর কাউকেই মানে না এটাই মুজাহিদরা আর সবাই আল্লাহকে মানে অন্য রক্ষা করিয়া এটার নাম দিছে কি এতে ডাল আর কোরআন শরীফের বাসায় এটার নাম হয়েছে কি মুদাহন ওনু কিছু তুমি ধর্মের ব্যাপারে শিথিলতা দেখাও তাহলে কিছু কিছুদিন তোমার সার এই মুখাসের কথা তুমি কি করোনা না এই ডাল না নিষেধ করছে এই করছে নিষেধ করছে আর নাম দিয়ে আমরা খুব খাইতেছি এখন এটা ফাহমে সহিছু লোক মূর্তা দেখা যায় যুদ্ধ চালিয়ে দিছে অন্যান্য কৌশলগুলি অবলম্বন করতে পারতো না উসমান রাজন আটকা দিচ্ছে রসলজি চৌদ্দ মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছে আমাদেরকে কিভাবে ধ্বংস করবে উসমান রে হত্যা করে দিচ্ছে ঠিক কিন্তু উসমানের কাজ বন্ধ করতে পারবো না আমরা তার কাজ করবো ফাটাইয়া ফেলতে পারবেন বক্তৃতা দিয়া এ কাম করছে কি করছে জানাই উসমানের রক্তের বদলা নিবো আমরা দরকার লাগবে আমি কেন আমার পিছনে কে আছে একটা মোটা তাজা জামাইতা এই দুইটা যদি এখন এই সরকার আমলে বর্তমানে কোনটাই ছাড় দিব আমি কাফের দিকে আমরা তো সেই জাতি আমরা আমরা সবক ভয় লাগেছি কাজের জন্য হিজরত নিয়ত করতে হবে কৃষির নিয়ত হিজরত এখনো আমাদের কাজ আছে বাহ্যিকভাবে যাই যে অবস্থানে আছে এই